created with free version for non commercial use ভাবতে পারে কথা আগের যে স্বামী-স্ত্রী মিলনের কথা উল্লেখ করা হইলো ওহিল্লা লাকুম লাইলাতাসিয়ামির রাফাসু ইলা নিসাইকুম রমজানের রাত গলিতে রোজা রাখো আর স্ত্রী সহবাস কর আল্লাহ করেছেন এদতে আবার কথা কিও করেছেন মানে এত আর বাইরেই যে কোন অবস্থাতেই হালাল হবে না ভুল হয়ে যেতে পারে কিনা হ্যাঁ যাতে করে এই ভ্রম না হয়ে যায় এই না। চলে আসে যার গুমরা আল্লাহ সতর্ক দেখো তবে যদিও তোমাদের স্ত্রী হালাল করা হয়েছে স্ত্রী হালাল করা হয়েছে যারা এতে কাপের নেই তাদের জন্য আর যারা এতে করে তাদের জন্য নয় ওলা তো বা না আর তোমরা তাদের সাথে মিলিত হবে না স্ত্রীদের সাথে সহবাস যাবে না ওয়ান তুম আকে তোমরা মসজিদ গুলিতে স্বামী স্ত্রী পূর্বকালে যেসব ঘটে থাকে আলিঙ্গন কাম ভাব নিয়ে তার দিকে তাকানো স্পর্শ করা হ্যাঁ চুম্বন সমস্ত কিছু না যাইজ একমাত্র সাধারণভাবে যখন এতেক অবস্থায় থাকবে এতে কি বোঝা গেল যে এতেক কোথায় হয় মসজিদে হয় আর পুরুষ লোকদের জন্য যেহেতু জুমা পড়াও ফর তাদের জন্য এতে কাপ করা যায় জুমার দিন যখন আসলো তখন জুমা পড়া যেন অক্তিয়া থেকে তাম দিয়ে চললো জুমা পড়া যেন আর এইভাবে এতে কাপ নাই এই মশলাও জানেন মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে मस्जिद कराड़ी चलो मस्जिदे भलोकर स्पष्ट सुनें कारो अल्लामी रकम करें नारी पुरुष करीम जगह बयान जो नारी पुरुष ना करणना सल्लाह वर्णना মসজিদে পুরুষরাও এতে কাপ করে মসজিদে মহিলারা এতে কাপ করবে কিন্তু মহিলাদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে পর্দার ব্যবস্থা থাকতে হবে তাদের হেফাজতের ব্যবস্থা থাকতে হবে নিরাপত্তার ব্যবস্থা নবী করিম সাল্লামের বিবিগন এতে কাপ করেছেন হ্যাঁ নবী সাহজিব দশ তারা এতে কাপের প্রস্তুতি নিয়েছেন নবীলামের পরে তারা এতে কাপ করেছেন আর তার বিগনিনা এতে কাপ করেছেন তিরোধানের পরে তার এতেকাফ করেছেন কোথায় এতেকাফ করেছেন সবাই মসজিদে করেছেন কেউ মুসাল্লা বাড়িতে যেখানে নামাজ পড়া জায়গা স্বীকৃতি পেয়ে নবী সাল থেকে কোনো নজির নেই সুতরাং এই ক্ষেত্রে যেন কারো সামান্য সন্দেহ না থাকে রোজার মাসাইল বলে একটি বই উর্দুতে পড়ালো কোন ইসলামিক শিক্ষা নাই তবে কিছু লোকের লিখার আগ্রহ থাকে আর কলমের শক্তিও থাকে ও যদি সরাসরি আরবি নাও বুঝতে পারে মেলা আজকালকার স্কলার লিখকরা আছে আরবি না বুঝে না ইংলিশ থেকে নিয়ে উর্দু থেকে নিয়ে বড় আছে এইরকম আছে অনেক বক্তা আছে যারা দেখা যাচ্ছে সরাসরি আরবি বুঝে না কিন্তু বড় বক্তব্য আছে অনেক লেখক আছে রাইটার আছে যে সরাসরি আরবি মোটেই বুঝে না কোরআন হাতি সরাসরি সামনে পেশ করে দেওয়া হয় বুঝে না কার আমার বুঝে না তরজমা করতে পারবে ক্লিয়ার কিন্তু ইংরেজির মাধ্যমে অথবা উর্দুর মাধ্যমে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা এই সব লেখক অধিকাংশ উর্দু মিডিয়াম লেখাপড়া করে মাদ্রাসাগুলিতে আর ওই উর্দুতে ইসলামিক ম্যাটেরিয়ালও খুব বেশি ইসলামিক বই পুঁথিও খুব বেশি আছে যার ফলে এরা উর্দু দিয়ে ইসলামী শিখেছে আর বড় লেখক হয়ে বসে আছে তো এইরকম কিছুটা ব্যাপার অনেকের আছে সুতরাং তারা আমাদের কাছে দলিল নাই। তারা তাদের লিখনই আমাদের জন্য দলিল নয় আর মজার কথা দলিলে কি পেশ করছে আর কারো বই যদি একশো নব্বই শতাংশ ভালো থাকে তো নব্বই শতাংশ নিতে হবে দশ শতাংশ বলতে দশ শতাংশ ছেড়ে দেওয়া ফরজ এমনটা চলবে না যে এর নব্বইটাই কথাই যখন ঠিক তো সবটাই নেব এটাও যাইজ না অনেকে মনে করে যে এই লোক তো তেমন ভুল করে না এই লোক তো তেমন ভুল করে তেমন ভুল করে না হইলে আপনি গুমরা হিতে যাবেন তো মজার কথা হাদিস হচ্ছে নামাজ প্রসঙ্গে নবিসাম মহিলাদেরকে মহিলারা যদি নামাজ পড়াতে যেতে চায় তো মহিলাদের বাবাদের অথবা স্বামীদের বিবাহিতদের স্বামীদের বলছেন যে তোমরা বাধা দিও না যেতে মে যেতে চাই যে মসজিদে নামাজ পড়তে যেতে রমজান রাতের নামাজ পর্দার সাথে যদি যায় আহ আর ফিতনার আশঙ্কা না থাকে তো আল্লাহ মাসাজ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না মসজিদে যেতে বাধা দিও না নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে বলা হয়েছে তোমাদের বিবিরা যদি রাত্রে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাই ফাজ্লাহ তাহলে তাদেরকে অনুমতি দাও আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না অবৈত হন না খেলা হন না তবে তাদের বাড়িগুলি এর জন্য বেশি উত্তম তাদের বাড়ি বেশি উত্তম কিসের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এখন ইকবাল গিলানি লাগিয়ে দেশে এক লাখ চব্বিশ করে বেশি সাহাবীর কোন এক সাহাবি কোন এক সাহাবীর বিবিও বুঝলেন না যে নবীর বলেছেন তো ওখান থেকে ট্রেনে নিয়ে মোশাল্লাতে বাড়িতে এতে কাপ করা শুরু করি কেউ না কেন সুতরাং এটি ভুল তাকে মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন